সালাম আলাইকুম আমরা শুরু করতে যাচ্ছি ইমাম আনোয়ার আল আউলাকির দ্য হিরাফ্টার সিরিজের অনুকরণে বাংলা অডিও লেকচার সিরিজ আল আখেরহ বা পরকালের পথে যাত্রা মৃত্যুর সময় থেকে শুরু করে এর পরবর্তী ধাপগুলো আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ এই লেকচার সিরিজে এর মধ্যে যে সকল বিষয় আসবে সেগুলো হচ্ছে মৃত্যু কবরের জীবন বিচার দিবস জান্নাত জাহান্নাম ক্যামতের ছোট এবং বড় লক্ষণগুলো আমরা মানবজাতি দুনিয়াতে এমন একটা ধারণা নিয়ে বেঁচে থাকি যে এই দুনিয়াটা আমাদের এটাই আমাদের থাকার স্নান ঘরবাড়ি এখানেই আছি থাকবো যেন এটা আমাদের চিরদিনের আবাসস্থল কিন্তু যে বাস্তবতা আমরা জানি না বা জানতে চাই না भ्रमण कर दिखाई जीवन स्टेशन शुभमु दुनिया हाथ जान एक, एक आमादे आमादे टिकेट रही टिकेटर तीन टी अंश रही मायर गर्भे नये अवस्थान करी एर परिटर एक अंश छिड़े फेला যখন আমরা এই দুনিয়ার জীবনে প্রবেশ করি আমরা দুনিয়ার জীবনে প্রবেশ করি এরপর একটা নরু স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হয় এরপর আবার যখন আমরা মৃত্যুবরণ করি মারা যাই তখন টিকেটের সেই দ্বিতীয় অংশের মেয়াদও শেষ হয়ে যায় এবং দ্বিতীয় অংশটুকুও ছিঁড়ে ফেলে হয় আমাদের হাতে থেকে যায় শুধুমাত্র টিকেটের শেষ অংশটুকু জান্নাত বা জাহান্নামে প্রবেশ করার সাথে সাথে সেই শেষ অংশটুকুও ছিঁড়ে ফেলা হবে আর সেটাই হবে আমাদের চূড়ান্ত গন্তব্যস্থল আমরা এই দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা নই এই দুনিয়াটা কেবলই আমাদের দীর্ঘ সফরের একটা ক্ষুদ্র অংশ মাত্র তাই রাজ্লাম বলেছেন এই দুনিয়াতে তুমি এমন বেঁচে থাকো যেন তুমি একজন মুসাফির তিনি দুনিয়ার জীবনের বাস্তবতাকে আরো ভালোভাবে তুলে ধরতে তুলনা করে বলেছেন যে ধরো একটা মানুষ মরুভূমির পথ ধরে এগিয়ে যাচ্ছে এবং সে দেখল একটা গাছ সেটা দেখে সে তার ছায়া নিচে বসলো বিশ্রাম নিল এবং এরপর আবার উঠে তার অসম্পূর্ণ সফর সম্পন্ন করতে পুনরায় পথ শুরু করলো এটাই হচ্ছে দুনিয়া আমরা দুনিয়ায় এরকম একটা গাছটার নিচে অল্প কয়েকটা মুহূর্ত ব্যয় করছি মাত্র এবং এরপর আবার আমাদের আগের যাত্রা শুরু করতে হবে সময়ের এই পথ আমাদের জীবনের অস্তিত্বের ক্ষয় ছাড়া আর কিছুই নয় প্রতিটি সেকেন্ডের সাথে সাথে আমাদের অস্তিত্ব ক্রমেই নিঃশেষ হয়ে আসছে এই বাস্তবতাকে আমাদের বিশ্বাস করতে হবে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা এই দুনিয়ার এখানকার কেউ নই আর তাই আমাদেরকে প্রস্তুত হতে হবে মৃত্যুর জন্য আর এই বিষয়টি নিয়ে আল্লাহর ইচ্ছায় আমরা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা লেকচার সিরিজ আল আখিরা বা পরকালের পথে যাত্রা কিন্তু আসন শুরুতেই জেনে নেওয়া যাক কেন আমরা এই বিষয়ের উপর ধারাবাহিক আলোচনা করব কিংবা কেন আমরা এগুলো শুনবো আমাদেরকে অবশ্যই প্রতিটি কাজের পিছনে উদ্দেশ্য জেনে নেওয়া উচিত এক নম্বর এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আখিরাদের প্রতি বিশ্বাস ইমানের একটি শাখা এটা ইমানের একটি স্তম্ভ এ কথা আমরা অনেকেই পড়েছি যে মিনুনা মিল আখের বা আখিরাদের জীবনের উপর বিশ্বাস করা স্থাপন করার এর গুরুত্ব সম্পর্কে আখিরাদের উপর বিশ্বাস হচ্ছে ইমানের একটি শাখা দুই নম্বর দুই নম্বর কারণটি নিয়ে বলতে গেলে আমাদেরকে একটু ভাবতে হবে আমাদের চারপাশে বর্তমান দেশ সমাজে কেন এত এত সমস্যা মুসলিম কিন্তু এগুলো কেন হচ্ছে আমাদের মূল সমস্যাটা কোথায় ভালো করে খেয়াল করুন সাইদনা আহিস এর একটি কথার দিকে ওনার একটি কথা এই একটি কথাতেই আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনের পরিবর্তনের একটা ইস্তেহার বা প্রোগ্রাম দেওয়া আছে আমরা আমাদের জীবনে ব্যাপক পরিবর্তন দেখতে পাবো সারিদিন আয়সা রাজি বলেন ولو ان اول ما نزل من القران لا تزني لقالوا لا والله لا نترك الزنا ابدا ولكن كان اول ما نزل من القران سوره المفصل فيها ذكر الجنه والنار حتى اذا ثبتت القلوب الى ربها نزل الحلال والحرام جدي قرانه اي, اي ايات تا सर्वप्रथम نازل होतो তাহলে লোকে বলতো আমরা মত খাওয়া কখনোই ছাড়ব না যদি সর্বপ্রথম এই আয়াত নাজিল হতো কোরআনে তোমরা জিনা ব্যবিচারে লিপ্ত না। তাহলে লোকেরা বলতো আমরা কখনোই জিনা ব্যবচার থেকে বিরত হব না কেন প্রথম প্রথমেই যদি এই ধরনের আয়াত নাজিল হতো লোকেরা সেগুলো থেকে নিজেদেরকে ফিরিয়ে নিত অস্বীকার করত। কিন্তু কোরআনে সবার আগে যে বিষয়টার কথা বলা হয়েছে তা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম আর যতক্ষণ পর্যন্ত না লোকদের অন্তর আল্লাহর দিকে আনত হয়েছে আকৃষ্ট হয়েছে এর পর এসেছে হালাল এবং হারামের হুকুমগুলো আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আইন সংক্রান্ত হুকুম হাকাম সংক্রান্ত আয়াত মাক্কি জীবনে খুব একটা নাজিল হয়নি সরিয়ার বেশিরভাগ আইন কানুন নাজিল হয়েছে মাননীয় জীবনে মক্কর জীবনটা ছিল এই সরিয়ার হুকুম হাহামগুলো মেনে চলার জন্য একটা প্রস্তুতিমূলক প্রস্তুতি গ্রহণ করার সময় এই সময়টা ছিল নিজেদের ইমানকে পরিপূর্ণ করার সময় আর সেটি কিভাবে ছিল সেটি ছিল জান্নাত এবং জাহান্ন স্মরণ করার মাধ্যমে আখিরাদের জীবনের কথা স্মরণ করার মাধ্যমে তাই বলা হয়েছে আলগাইব বা অদৃশ্যের কথা। যেন মানুষের হৃদয় আল্লাহ মহামতালার প্রতি অনুগত হতে পারে আকৃষ্ট হতে পারে অজ্ঞানতা মূর্খতা আর অন্ধকারের পর্দা থেকে যেন আমাদের মন উন্মোচিত হতে পারে এরপর আল্লাহ সুমাতাল্লাহ হালাদ এবং হারামের হুকুমগুলো প্রকাশ করা শুরু করলেন যখন মানুষের অন্তর গুলো হুকুম হাকাম মানার জন্য তৈরি হয়ে গেল ইসলাম সম্পর্কে আজকে বর্তমান যারা মুসলিম তাদের একটি বড় সমস্যা হচ্ছে তারা অনেক কিছুই জানে না অজ্ঞতা ইসলাম সম্পর্কে অজ্ঞতা আমাদের একটি বড় সমস্যা কিন্তু এটি যে একমাত্র সমস্যা ব্যাপারটি নয় কারণ আপনি দেখবেন সবাই জানে মত করা হারাম কিন্তু তবুও কিছু মানুষ থাকবে যারা মত করছে সবাই জানে সুদ খাওয়া হারাম তবু কিছু মানুষ সুদের সাথে এমনকি একটা শিশুও জানে যে হজ হচ্ছে ইসলামের একটি স্তম্ভ কিন্তু এটা কি করে হতে পারে যে মুসলিমরা বর্তমানে অনেকে হজ পালন করছে না এখানে একটি বড় সমস্যা হচ্ছে আমাদের নরম কোমল করে তুলতে পারে আল আখিরা বা পরকালের জীবনের প্রতি ভয় আল গাইব বা অদৃশ্যের আলোচনা কারণ রাসুল উল্লাহাম বলেছেন যদি জানতে যা আমি জানতাম তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে আর অল্পই হাসি ঠাট্টা করতে পরকালে জীবন হচ্ছে একটি বাস্তব আখিরা এর বাস্তবতা আমাদেরকে খুব কাছ থেকে উপলব্ধি করতে পারা উচিত যেমনটা করতে পারতেন সাহাবাগন যেমনটা পারতেন আলী রাজি উত্তাল তিনি বলেছিলেন আমি যদি চোখের সামনে এখন জান্নাত দেখতে পাই আমি জান্নাতকে কে ততটাই ভালোবাসবো যতটা জান্নাতকে নিজের চোখে না দেখে আমি ভালোবাসি কিংবা জাহান্নামকে যদি আমার চোখের সামনে আনা হয় তাহলে আমি ঠিক ততটাই ভয় পাব, যতটা আমি জাহান্নামের আগুন না দেখেও ভয় করেছি অর্থাৎ আলির দীর্ঘ জান্নাত এবং জাহান্নামের অর্থ আর বাস্তবতা খুব গভীরভাবে উপলব্ধি করতে পারতেন তিনি এই দুনিয়াতেই বেঁচেছিলেন কিন্তু এমনভাবে ছিলেন। যেন তিনি চোখের সামনে জান্নাত এবং জাহান্নামকে দেখতেন এবং অনুভব করতেন এটাই হচ্ছে ইমান আমরা হাজত আদি আনহর আনহার যে কথা আনহার যে সমাজ পরিবর্তনের উনিশশো তিরিশ সাল আমেরিকা যুক্তরাষ্ট্র কংগ্রেস মত নিষিদ্ধ করে একটি আইন পাশ করলো আমেরিকা যুক্তরাষ্ট্র উনিশশো সালে মদ নিষিদ্ধ করে একটি আইন পাশ করলো সুমান মুসলিম হোক অমুসলিম হোক সকলেই বুঝতে পারে ক্ষতিকর প্রায় পাঁচ লক্ষ লোক জেলে বন্দি হলো মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় হলো এই আইন বাস্তবায়নের জন্য হত্যাকাণ্ডের শিকার হলো হাজার হাজার লোক কিন্তু মজার ব্যাপার হলো যার জন্য এত আয়োজন সেই মদ খরমান দেখলো সরকারিভাবে ভাবে মদকে নিষিদ্ধ করা হয়েছে আর মদ উৎপাদনের প্রক্রিয়া বেশ অস্বাস্থ্যকর নোংরা এবং অস্বাস্থ্য হওয়ার কারণে অসুখ বিসুখ ছড়িয়ে পড়তে লাগলো চার বছরের এই কঠিন দুর্বিশ সময়ের পর আমেরিকা সরকার বাধ্য হলো এই আইনকে বাতিল করতে তথাকথিত সুপার পাওয়ার পরাক্রমশালী আমেরিকা এই একটা আইনকে প্রয়োগ করতে পারল না বিশ্বের তথাগতিত সবচেয়ে শক্তিশালী জাতি তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে মদ নিষিদ্ধ করতে একেবারে ব্যর্থ হল এবারে আসুন আমরা চোদ্দশো বছর আগে ফিরে যাই একই ধরনের আরেকটি পরিস্থিতি জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আয়াত নিয়ে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইন্নামাল খামরু আজলাম রিজ্সুম মিন আমালিশ শাইতান রিজ্সুম মিন আমালিশ শাইতান তাজতানাবূহু লাআল্লাকুম তুফলিহুন হে মুমিনগণ এই যে মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীর সমূহ এসব শয়তানের অপবিত্র কাজ ছাড়া আর কিছুই নয় অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও একটি মাত্র আয়াত মদের উপর নিষেধাজ্ঞা জারি করে এই আয়াতটি আল্লাহর পক্ষ থেকে রাসুদুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে এসে নাজিল হল রাসুদুল্লাহ সাল্লাহ আল্লাহাম কোন পুলিশ বাহিনী সেনা বাহিনী কিংবা ন্যাশনাল সিকিউরিটি কার্ড। কোন সাহায্য ছাড়াই সাহাবিদের কাছে আর ইসলামে নেই তারা রাস্তায় ঘোষণা করলেন মদ খাওয়ার কোন বৈধতা আর ইসলামী নেই আনাস মালিকরা দিল তিনি বলছেন তিনি ঘটনাটি বর্ণনা করেছেন তিনি বলেন যে আমি কয়েকজন সাহাবাকে মত পরিবেশন করছিলাম এবং আমরা তখন শুনলাম রাস্তায় ঘোষণা দেওয়া হচ্ছে মদ খাওয়া এখন থেকে হারামাওয়া এখন থেকে হারামাগে লেগেছিল তারা সেটা মুখ থেকে থুতু দিয়ে ফেলে দিলেন তাদের মধ্যে এমন অনেকে ছিল যারা মদ গিরে ফেলেছেন এ কারণে তারা ভূমি করে পেট থেকে মদটুকু উগলে দিতে সর্বোচ্চ চেষ্টা করলেন বলা হয়ে থাকে যে মদিনার রাস্তায় এরপর মদের বন্যা বয়ে গিয়েছিল এভাবে মানুষ নিজেদের জমানো রাখা মদকে ধ্বংস করে দিল আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে গেল মদ হারাম এই খবর শোনা মাত্র সকলের সাথে সাথে সেই আদেশকে পালন হয়ে গেল আদেশ পালন হয়ে গেল কোন পুলিশের ভয় ছাড়া ইউএস কংগ্রেস কিংবা ন্যাশনাল গার্ড এর হস্তক্ষেপ ছাড়া প্রয়োজন হলো না কোন আইন প্রয়োগকারী সংস্থার বা লক্ষ লক্ষ মিলিয়ন ডলারের কোন কর্ম কাউকে জেলে ভরারও প্রয়োজন হলো না বাস্তবায়িত হয়ে গেল আল্লাহর হুকুন কিন্তু কেন কিভাবে ইমানে নিজেদেরকে এভাবেই আল্লাহর দেয়া আদেশগুলো মানতে প্রস্তুত করে রেখেছিলেন আমাদের কেউ তা করতে হবে আর এটা সম্ভব হবে তখনই যখন আমরা আখিরাতের ব্যাপারে চিন্তা করব। আখিরাত সম্পর্কে জানবো এবং নিজেদের মধ্যে এই বিষয় নিয়ে কথা বলব তো আমরা আমাদের যে আলোচনা করছি সেই আলোচনায় পরকালের দিকে সেই মহাযাত্রা আলোচনায় পর্যায়ক্রমে অনেকগুলো বিষয় আসবে প্রথমে আমরা আলকিয়ামা আসুগরা বা গৌন বিচার দিবস ছোট বিচার দিবস এগুলো নিয়ে আলোচনা করব এরপর আলোচনার আতায় এক নম্বরে আসছে মৃত্যু এরপর দুই নম্বরে আসছে কবরের দীবন এবং তিন নম্বর আসবে আর রুহ বা মৃত ভ্রমণ সম্পর্কে বিচার দিবস যার মধ্যে আসবে এক নম্বর পুনরুত্থান হাসর দুই নম্বর বিচার এসে ভয়ানক আতঙ্কজনক পরিস্থিতি তিন নম্বর আসবে পর্যায়ক্রমে জবাবদিহিতা হিসাব নিকাশ এবং প্রতিফল প্রদানের সেই বর্ণনা এবং সব শেষে আমাদের চূড়ান্ত গন্তব্যের বর্ণনা আসবে এই রূপরেখাটি মেনে নিয়ে এই ভ্রমণের অংশ হতে হবে আখিরাতের শুরু হয় মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যু যেটাকে বলা হয় যে গৌন বা ছোট বিচার দিবস বুখারিতে বর্ণিত আছে বর্ণিত আছে যে একদিনের কাছে এসে কিছু বেদুন জানতে চাইলো আসা কখন আসা মানে হলো বিচার দিবস তিনি তাদেরকে ভালো করে দেখলেন এবং সেই বেদুন মধ্যে সবচেয়ে কম বয়স্ক যে ছিল তার দিকে নির্দেশ করে বললেন এই বালকটি বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের বাকি সকলের বিচার দিবস আরম্ভ হয়ে যাবে অর্থাৎ তিনি যে কথাটি বুঝিয়েছিলেন সেটা হচ্ছে মৃত্যুর পর একজন মানুষের বিচার দিবসের শুরু হয়ে যাবে তাই মৃত্যুকে বলা হয়ে থাকে ছোট বিচার দিবস মৃত্যু যেটাকে আসলে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ সুমতালা বলেন লা ইলাহা ইল্লা আল্লাহর সত্য ব্যতীত সব কিছুই ধ্বংস হবে বিধান তারি এবং তোমরা তারই কাছে ফেরত আসবে প্রত্যেকটা কিছুরই পরিসমাপ্তি আছে একমাত্র আল্লাহ শেষ নেই আল্লাহ আরও বলেন প্রত্যেক সত্তাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তারপর আমাদেরই কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর যত যাই কিছুই হোক না কেন আমাদের মৃত্যু কবে হবে সে সময়টিও নির্ধারিত পূর্ব নির্ধারিত আর আল্লাহর হুকুম ছাড়া কেউ মৃত্যুবরণ করতে পারে না সেই জন্য একটা নির্ধারিত সময় রয়েছে নির্ধারিত সময় এবং সেই সময়ে আমাদের মৃত্যু হবে পূর্ব নির্ধারিত নির্ধারিত সময় আল্লাহ আরো বলছেন প্রত্যেক জাতি এবং সম্প্রদায়ের জন্য একটি নির্ধারিত মেয়াদ রয়েছে যখন তাদের সেই মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে এরপর আবাসমাত অন্য আরেকটি সুরাতে এমন কিছু লোকের কাহিনী বর্ণনা করছেন যারা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করছিল মৃত্যু মৃত্যু থেকে পালায়ন করার চেষ্টা করছিল যদিও তারা ছিল সংখ্যায় বেশি আসমতাল্লাহ বলছেন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 তুমি কি তাদেরকে দেখোনি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল অনেক লোক প্রকাশ করে না উম্মে হাবিবা রাজি আল্লাহ আনা উমুল মমিন আল্লাহ রসুলামের স্ত্রী তার একটি ঘটনা বর্ণিত হচ্ছে তিনি একদিন আল্লাহর কাছে দীর্ঘ একটি সুন্দর দোয়া করছেন দীর্ঘ জীবন প্রদানের জন্য আল্লাহ করছেন সেখানে রাসুল্লাহ উম হাবিব তিনি যে দোয়াটি করছিলেন সেটি হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে সন্তুষ্টি পরিতৃপ্তি দান করো আমার স্বামী সাল্লাম করছিলেন তখন রাসুল্লাহাল্লাম সেখানে উপস্থিত তো এই দোয়া শুনে আল্লাহাম বললেন তুমি আল্লাহর কাছে এমন এক বিষয়ের জন্য প্রার্থনা করছো যেটা তিনি আগে থেকেই তোমার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন পূর্ব নির্ধারিত তিনি তোমাদের জন্য দিন নির্ধারিত করে দিয়েছেন এবং রিস্ক নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ সুমন তালাচ্ছে জাহান নামের আগুন থেকে এবং কবরের আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করতে এটা তোমার জন্য আরো ভালো মঙ্গলজনক দোয়া হতো আমরা অনেকেই আমাদের জন্য পিতা মাতা ভাইদের জন্য দীর্ঘ আয়ু কামনা করে দোয়া করে থাকি বলে থাকি পরিবর্তন যেখানে আল্লাহ মৃত্যুকে আপনার জন্য আমার জন্য নির্দিষ্ট করে রেখেছেন আপনাদেরকে আমি একটা বাস্তব ঘটনা বলতে যাচ্ছি এই ঘটনাটি হয়েছিল সৌদি আরবের রাজধানী রিয়াতে এটা বিল্ডিং এর সপ্তম তলায় নির্মাণ কাজ চলছিল কনস্ট্রাকশনের কাজ চলছিল চলছিল একজন কর্মী সেখানে কাজে ব্যস্ত হঠাৎ সে উপর থেকে একেবারে নিচে পড়ে গেল তার জন্য কোন নিরাপত্তা প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না সে এসে সোজা ফুটপাথের উপর পড়লো ভেবে দেখুন সপ্তম তলা থেকে একটা মানুষ সোজা এসে সপ্তম কংক্রিটের ফুটপাথের উপরে পড়লো চারদিক থেকে পথচারীরা সাথে সাথে তার দিকে ছুটে আসলো তারা ভাবলো যে লোকটা মারা গেছে লোকজন সব দৌড়ে আসলো কিন্তু আশ্চর্যের ব্যাপার সবাইকে অবাক করে দিয়ে লোকটা নিজের পায়ের উপর দাঁড়িয়ে পড়ল। তার কিছুই হয়নি সে লাভ দিয়ে আনন্দে দাঁড়িয়ে পড়ল। খুশি আল্লাহ মত তাকে বাঁচিয়ে দিয়েছেন সবাইকে অবাক করে বিস্ময় করে বিস্ময়ে হতবাক করে দিয়ে সে দাঁড়িয়ে পড়লো সবাই তার দিকে তাকিয়ে রইল অবাক হয়ে লোকটা এতটাই আনন্দিত হলো আশ্চর্য হলো সে সিদ্ধান্ত নিল যে এই স্মরণীয় মুহূর্ত এখন উদযাপন করতে হবে যে সবাইকে সে দাওয়াত দিল চলুন সবাই আমরা ড্রিঙ্কস প্রাণ করব। সে ড্রিঙ্কস হালকা পানীয় আমন্ত্রণ জানালো তো এরপর সে রাস্তার অপর পাশ থেকে ড্রিংকস আনতে রাস্তা পার হতে গেল রাস্তা পার হওয়ার সময় সে কিছুটা অমনোযোগী ছিল এবং হঠাৎ একটি গাড়ি এসে তার উপর দিয়ে চলে গেল এবং সেই লোকটি সাথে সাথে মারা গেল দেখুন লোকটি সপ্তম সপ্তমতলা থেকে পড়েও কিছু সময় আগে মৃত্যুকরণ করেনি অথচ রাস্তা পার হতে গেল সেখানে সেই নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে মৃত্যু এসে তার জন্য উপস্থিত কিন্তু কেন হল কারণ আল্লাহ সুবাহ সেখানে সাত থেকে পরে যাওয়া অবস্থায় সেই অবস্থায় তার জন্য মৃত্যু চাননি বরং আল্লাহ সুবাহ তার মৃত্যুর জন্য আগে থেকে একটা নির্দিষ্ট স্থান সময় অবস্থা ঠিক করে রেখেছেন যেখানে তার আত্মাকে শরীর থেকে কেড়ে নেওয়া হবে সে বিল্ডিং থেকে পরে গিয়েছিল এই কারণে যে আল্লাহ তাকে মৃত্যুর জন্য তার নির্ধারিত স্থানে তাকে নিয়ে আসতে চেয়েছিলেন লোকটি বিল্ডিং থেকে পরে বেঁচে গিয়ে মূলত মৃত্যুর দিকেই হাঁটতে শুরু করেছিল চিন্তা সে যখন এত উঁচু বিল্ডিং থেকে পরেও মৃত্যু বরণ করল না এমনকি নিজের পায়ে দাঁড়িয়ে পড়লো অলৌকিক ঘটনা সেভাবে ছিল তাকে বোধহয় একটা অনেক দীর্ঘ জীবন দান করা হয়েছে স্বাভাবিক ভাবে একজন মানুষ মনে করবে যে এই অবস্থায় মৃত্যু আমার থেকে অনেক দূরে আর এই ভাবনার সাথে করেন নিয়ে যে মৃত্যু আমার থেকে অনেক দূরে আমি মৃত্যু থেকে অনেক দূরে অবস্থান করছি এই ভাবনাকে সাথে করে নিয়েই যখন সে রাস্তা পার হচ্ছে সেখানেই তার জীবনে পরিসমাপ্তি হয়ে গেল সে ব্যাপারটি ভেবেছিল হয়তো এরকম যে যদি এই অবস্থায় তার জন্য মৃত্যু না থাকে এরকম একটা নিশ্চয় তার সামনে দীর্ঘ জীবন রয়ে গেছে কিন্তু সে যা ভাবতেও পারেনি সেটাই হয়ে গেল বাস্তব সেটাই হলো সত্য রাস্তার মাঝে মালাক্কল মাউতের সাথে মৃত্যুর ফেরস্তের সাথে তার পূর্ব নির্ধারিত সাক্ষাত অ্যাপয়েন্টমেন্ট টেক করা ছিল এবং সেখানে তার মৃত্যু হয়ে গেল এরকম আরো একটি ঘটনা আছে মিশরের ঘটনাটি বেশ কয়েক বছর আগে একটা ভূমিকম্প হয়েছিল বেশিরভাগ মিডিয়া পত্রপত্রিকাতেই এই খবরটি এসেছিল সেখানে একটা লোক ধ্বংসস্তূপের নিচে ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা অনেক দিন বেঁচে ছিল যদিও বা বেঁচে থাকার মতো যে বিষয়গুলো প্রয়োজন জীবন ধারণের জন্য সেই ধ্বংসস্তূপে চাপা থাকা অবস্থায় কোনো কিছু তার সেখানে ছিল না কিন্তু এরপরও সেই বেঁচে ছিল কারণ তার সেই মৃত্যুর সময় তখনও আসেনি আল্লাহ যে সময়ে তার জন্য মৃত্যু নির্ধারণ করে রেখেছেন যদিও সে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া অবস্থায় জীবন ধারণ করার মতো যা এরপরও তার জন্য মৃত্যু আসেনি তার সাথে ছিল তার মা তার বোন তাদের দুজনই মৃত্যুবরণ করেছে ওখানে মারা গেছে ধ্বংসস্তূপের নিচে পরে থাকা অবস্থায় কিন্তু সেই লোকটির কিছুই হয়নি মৃত্যু আমাদের ক্ষেত্রেও ঠিক এভাবেই আসবে কোন ধরনের ঘোষণা ছাড়াই হঠাৎ করে আমরা হয়তো ভাবছি যে আমরা মৃত্যুর মৃত্যু এমন ভাবে এসেছে যে আপনি বিন্দু মাত্র টের পাননি। হতে পারে কিছু সময় পরে আপনার জন্য মৃত্যু এসে উপস্থিত অথচ আপনি এখন মনে করছেন যে আপনার সামনে একটি দীর্ঘ জীবন আপনার জন্য অপেক্ষা করছে কতটা আকস্মিক হঠাৎ করে মৃত্যুর সাথে আপনার দেখা হয়ে যেতে পারে এ বিষয়ে একটা ভালো উদাহরণ দিতে বলতে হবে যে বেশ কয়েক বছর আগে ভারতে ঘটে যাওয়া একটা দুর্ঘটনার কথা দুটো বিমান মুখোমুখি বিধ্বস্ত হওয়ার ঘটনা যেখানে দুটো বিমান একটি সৌদি এয়ারলাইন্স এবং অপটি ইউক্রেনিয়ান এয়ারলাইন্স এদের মধ্যে উড়ন্ত অবস্থায় আকাশে মুখোমুখি সংঘর্ষ ঘটে ভেবে দেখুন দুটো বিমানের মধ্যে যখন এভাবে সংঘর্ষ হয় তখন তারা প্রায় ষোলোশো মাইল বেগে উড়ন্ত অবস্থায় ধাক্কা খায় কেউ কিছু বুঝে ওঠার আগেই কি একটি দুর্ঘটনা ঘটে গেল রাস্তা কাটে হাইওয়েতে যখন একটা দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা ক্ষেত্রে আমরা বলে থাকি যে লোকগুলো ঘটনাস্থলেই মৃত্যু পূরণ করলো সাথে সাথে তারা মারা গেল দুর্ঘটনা চলমান গাড়ি অত্যন্ত গতিবেগে চলতে থাকে আমরা বলি ঘটনাস্থলেই তারা নিহত হয়ে গেল সাথে সাথে তাৎক্ষণিক মৃত্যু কিন্তু এই অবস্থাটা চিন্তা করে দেখুন ষোলোশো মাইল বেগে যখন দুটি যান বিমান উড়ন্ত অবস্থায় আকাশে বিধ্বস্ত হলো কত আকস্মিক ভাবে তারা মৃত্যু দেখা পেয়ে গেল তাহলে কতটা কাছে গল্প করছেন অথচ সেই মুখে রাখার টুকরোটা শেষ করার আগেই সেই টুকরো গেলার আগেই তার মৃত্যু হয়ে গেছে হতে পারে দুজন বন্ধু কোন একটি বিষয় কথা বলছে অথচ তাদের সেই মুখের শব্দ শেষ হওয়ার আগেই হতে পারে তাদের দুজনের মৃত্যু হয়ে গেছে আমাদের এ কারণেই বারবার মৃত্যুর কথা স্মরণ করা উচিত কারণ রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো কারণ মৃত্যু হচ্ছে সুখ শান্তি বিনষ্টকারী মৃত্যু হচ্ছে সুখ শান্তি বিনষ্টকারী আল্লাহ রাসুল্লাহাম মৃত্যুকে যে পরিচয়ে আমাদের সাথে পরিচিত করে দিয়েছেন তা হচ্ছে সুখ শান্তি বিনষ্টকারী রাসুলাম বলেছেন আলমাউতু হাক অর্থাৎ মৃত্যু হচ্ছে সত্য বাস্তবতা মুসলিম বা অমুসলিম যে কেউ হোক না কেন কেউ মৃত্যুকে অবিশ্বাস করে না মুসলিম হোক মৃত্যুকে কে অবিশ্বাস করে না। ইমাম হাসান হোক মৃত্যু কেউ বলেছেন দেখুন যে এই নিশ্চিত বাস্তবতা মুসলিম অমুসলিম যেই হোক সবাই মৃত্যুকে অবিশ্বাস করছে না বিশ্বাস করছে সবাই জানে মৃত্যুবরণ করতে হবে পর ইমাম হাসান আল বাসরি এই উক্তির দিকে খেয়াল করে দেখুন ভেবে দেখুন আমরা জানি না আগামীকাল আমাদের জন্য কি পরিমাণ নির্ধারিত রয়েছে কোন নিশ্চয়তা নেই আমরা আগামী দিন আগামী মাস বছর कि पर अर्जन करतेश्चित क्योंकि रिजिक उपार्जन जीवने कत प्लान प्रोग्राम परिकल्पना व्यापक भावे निजेद नियोजित कर प्लान प्रोग्राम कर रिजिक उपार्जन जे विषय सुनिश्चित मृत्यु तरह कौन प्रस्तुति निशी बेपारत्य कर मत मृत्यूर जो सत्यार अर्थे प्रस्तुति निशीना আপনি যাদেরকে দেখবেন কিছু মানুষ দেখবেন যে তারা মনে মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু আসলে তারা মৃত্যুর মৃত্যুর পরের যে অবস্থা সৃষ্টি হবে সেই অবস্থার জন্য প্রস্তুতি নিচ্ছে না বরং তারা অনেকে হয়তো আমরা দেখে যে মৃত্যু সংক্রান্ত যেসব অনুষ্ঠান আছে সেই কাজকর্ম অনুষ্ঠানগুলো আচার অনুষ্ঠান সেগুলোর প্রস্তুতি নিচ্ছে মৃত্যুর পরে কি আছে সেটার প্রস্তুতি তারা নিচ্ছে না তারা মৃত্যু পরবর্তী অনুষ্ঠান অন্ত্রিয়া জানাজা কিংবা কবরস্থান কোথায় হবে কবর কোথায় হবে গরস্থানের পরিচর্যা এগুলো নিয়ে অনেকে অনেক মানুষ আছে দুনিয়াতেই আছে যারা চিন্তিত কিন্তু মৃত্যুর পরে কি হবে সেটা নিয়ে তারা কোনো ভাবনা চিন্তা করে না এবং তাদের জন্য কোন আপনার কি হবে এই প্রশ্নটা করা হয়েছিল বিখ্যাত সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্প লেখক আইজাক আসিমকে এবং এই প্রশ্নটা করা হয়েছিল তার মৃত্যুর কয়েক মাস আগে তিনি উত্তর দিলেন কিছুই হবে না আমি মরে গেলে কোনো কিছুই হবে না আমার লাশ পথে মাটিতে পরিণত হবে তার এত জ্ঞান তার লেখা ভুরি ভুরি বই বুদ্ধিবৃত্তি তার সম্পদ আর খ্যাতি এগুলো থাকা সত্ত্বেও তার সাথে আজ থেকে চোদ্দশো বছর আগের আরবের নিরক্ষর মূর্খ অজ্ঞ কাফিরের সাথে কার্যত কোন পার্থক্য নেই তার তথাকথিত এই জ্ঞান কোনোই কাজে আসেনি কারণ আমরা একটা মানুষকে যতই বুদ্ধিমান বা জ্ঞানী মনে করি না কেন তার বুদ্ধিমত্তা বিবেক প্রকৃতপক্ষে শূন্য শূন্যের কঠায় যদি সে আখিরাতে বিশ্বাস না করে যদি তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সে আখিরাতে বিশ্বাস করতে না পারে তাহলে তার বুদ্ধিমত্তা প্রকৃতপক্ষে শূন্যের কোথায় আল্লাহাল এ প্রসঙ্গে বলছেন তারা আরো বলবে যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তাহলে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না আল্লাহাল বলছেন যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তাহলে আমরা জাহান্নাম মধ্যে থাকতাম না বুদ্ধি খাটানো আকল খাটানো এই বিষয়টি আল্লাহ বিশেষ বিশেষভাবে বলছেন যদি এগুলো তার কাজে লাগাতো তারা অবশ্যই আখিরাতের উপর বিশ্বাস করত এবং জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য যা প্রয়োজন সেগুলোই করত শেষ পর্যন্ত যদি আপনাকে জাহান্নামে আগুনেই পড়তে হয় তাহলে আমাদের এত এত মেধা বুদ্ধিমত্তা জ্ঞান বিজ্ঞানের আবিষ্কারের কি মূল্য থাকলো আল্লাহ সু মোহাম বলেছেন তিনি কেন আমাদেরকে এগুলো দিয়েছেন কেন আমাদেরকে মেধা দিয়েছেন বৃদ্ধি বুদ্ধি বিবেক কেন আমাদেরকে দিয়েছেন তোমাদেরকে তিনি দেন করণ চক্ষু এবং অন্তঃ করণ অর্থাৎ মন চিন্তা করার জন্য একটি মন আল্লাহ সুমাতা বলছেন তোমাদেরকে দেন এবং অন্তকরণ তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো অর্থাৎ দিয়েছেন যেন আমরা এর মাধ্যমে আমাদের কান চোখ চিন্তা করার জন্য যে মন দিয়েছেন এই বিষয়গুলো কাজে লাগিয়ে আমরা আল্লাহ সুমতলা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আল্লাহ আমাদেরকে চোখ এবং কান দিয়েছেন যেন সেগুলো দিয়ে আমরা দেখি শুনি জানি মন দিয়েছেন যেন আমরা সেগুলো নিয়ে চিন্তা করি আল্লাহ সুমান্তাল্লা সৃষ্টি জগৎ বিশ্বজগতের মাঝে অনেক আয়াত নিদর্শন রয়েছে একজন মানুষকে এবং এরপর আল্লাহ দেখার জন্য চোখ সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করার জন্য কথা বলার জন্য এই যে নিয়ামত দিয়েছেন সেগুলো কাজে লাগিয়ে যেন আমরা চিন্তা করতে পারি এবং যে কেউ এই তিনটি নিয়ামতের কান চোখ এবং চিন্তা করার জন্য সুস্থ মন এর সঠিক ব্যবহার করবে সে তার নিজের থেকেই আল্লাহ সমানতলার প্রতি কৃতজ্ঞতা অনুভব করবে এবং পরিশেষে সে আল্লাহর উপর ইমান আনবে আমরা যখন মৃত্যুর কথা আলোচনা করি এবং মৃত্যু বাস্তব সত্য নিশ্চিত এটা অনুধাবন করি তখন তা আমাদেরকে অলসতা থেকে দূরে সরিয়ে দেয় এবং আমাদেরকে এক অপরিহার্য বাস্তবতার মুখোমুখি করে দেয় এবং পার্থিব জীবনের প্রতি আমাদের যে আসক্তি দুনিয়ার জীবনের প্রতি যে মাত্রাতিরিক্ত আসক্তি সেটাও নষ্ট হয়ে যায় যখন আপনি জানবেন যে একসময় সময় আপনি এগুলো সব ছেড়ে চলে যাবেন মৃত্যুবরণ করবেন মৃত্যু আমাদের সেই দুনিয়ার প্রতি আসক্তি থেকে মুক্তি পেতে সাহায্য করে মৃত্যুর প্রতি চিন্তাভাবনা দুনিয়ার জীবনের প্রতি আমাদের এই আসক্তির একটা অন্যতম কারণ হচ্ছে যে আমরা আজকে একটা পর্দার মধ্যে আবদ্ধ আমরা সত্যটা দেখতে পাই না মৃত্যুর কথা আমরা ভাবি না পরকাল নিয়ে আমরা চিন্তা করি না এ কারণে আমরা দুনিয়ার জীবন নিয়েই ব্যস্ত তাই আমাদের এই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণে রাখা উচিত যেন এই জীবনে বাস্তবতা সম্পর্কে আমরা গাফিল না হয়ে যাই এবং আমাদের মন তুরান্ত বাস্তবতার কথা খেয়াল রাখতে পারে মৃত্যুর পূর্ব মুহূর্ত আগের সময়টার একটা নাম আছে এবং সেটাকে বলা হয় আল ইহতিদার এটি মৃত্যুর একদম পূর্ব পর্যায় এ পর্যায়ে মৃত্যু ফেরেস্তা মালাকুল মা উদযান কবজ করতে এসে অবতরণ করেন আল্লাহ মোহাম্মতাল্লাহ আল ইহতিদার পর্যায় সম্পর্কে পবিত্র কুরআনে বলছেন وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَتًا حَتَّى إِذَا جَاءَ أَحَدَكُمُ الْمَوْتُ حَتَّى إِذَا جَاءَ أَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ جَكْهُمْ تُمَا دِلْكَارُو مِتَّوَ عَرْشَهِ তখন আমার প্রেরিত ফেরেস্তারা তার আত্মা হস্তগত করে নেয় আল ইফতিদার পর্যায়ে যখন ফেরেস্তারা অবতরণ করে তখন মৃত্যুর দিকে অভিমুখী ব্যক্তি তাকে দেখতে পায় সাধারণ অবস্থায় আমরা ফেরেস্তাদেরকে দেখতে পাই না কিন্তু যে ব্যক্তি মৃত্যু পথযাত্রী কিছু সময় পরে তার মৃত্যু হয়ে যাবে সে দেখতে পায় যখন ফেরেস্তারা তার জন্য এসে অবতরণ করছে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন মুমিন ব্যক্তি যখন দুনিয়া ত্যাগ করে এবং আখিরাতের দিকে যেতে থাকে তখন ফেরেস্তারা উজ্জ্বল চেহারায় আসমান থেকে অবতীর্ণ হয় সন্তুষ্টির দিকে তুমি ছুটে আসো এরপর মালাকল মামত মৃত্যু ফেরেস্তা সেই নেক বান্দার জন্য খুব কোমল সরে আত্মাকে দেহ থেকে বের হয়ে আসতে বলে এবং তার কাছে প্রতিশ্রুতি দেয় যে আল্লাহ তাকে ক্ষমা এবং সন্তুষ্টি দান করেছেন রাসুদুল বলেন এই পবিত্র আত্মা এই সুসংবাদ শুনে ভালো অবস্থা যখন সে বুঝতে পারে খুব সহজে দেহ থেকে বের হয়ে আসবে তার রুখ খুব সহজে দেহ থেকে বের হয়ে আসবে যেমনটা করে একটা জগ থেকে পানির ফোটা অতি সহজে গড়িয়ে পড়ে যায় যারা পাপাচেরী ব্যক্তি এবং অবিশ্বাসী কাফির তারা যখন দুনিয়ার জীবন ত্যাগ করে আখিরাতের দিকে যাত্রা শুরু করবে মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন তারা নিজেদেরকে আবিষ্কার করবে তখন তারা দেখতে পাবে মৃত্যুর ফেরেস্তা মালাকল মাউত ভয়ঙ্কর দর্শন চেহারা নিয়ে তার সামনে এসে উপস্থিত এবং তার জন্য কোন সুগন্ধি আনা হয়নি তার জন্য খসখসে মোটা কাফনের কাপড় নিয়ে আসা হয়েছে যেটা আনা হয়েছে জাহান্নাম থেকে তার জন্য যে কফিন নিয়ে আসা হয়েছে সেটা আমদানি করা হয়েছে জাহান্নাম থেকে শাস্তি এবং আজাব তার পাশে এসে মালাকুল দর্শন চেহারা নিয়ে বলবেন হে পাপি আত্ম আল্লাহ সুবান ক্রোধ এবং রোসের দিকে তুমি ছুটে আসো আল্লাহ সুবান ক্রোধ এবং রাগের দিকে তুমি ছুটে আসো তাকে বলা হবে যে তোমাকে এখনই আসতে হবে এবং তোমার জন্য আল্লাহর শাস্তি গজব তোমার জন্য অপেক্ষা করছে যখন মৃত্যুর ফেরেস্তা তাকে এই ঘোষণা করবে স্বাভাবিকভাবেই তখন তার আত্মা কিছুতেই দেহ ত্যাগ করে বের হয়ে আসতে চাইবে না তার রুখ তার আত্মা দেহের মধ্যে ছুটে বেড়াবে এবং সে বের হয়ে আসতে চাইবে না মৃত্যুর ফেরেস্তা তখন তার আত্মাকে ধরে বিপরীত দিক থেকে টানতে টানতে বের করে নিয়ে আসবেন ভেজা পশমের মধ্য থেকে কাটাযুক্ত যুক্ত কোনো কিছুকে যদি আপনি বের করে আনতে যান তখন তা সব কিছুকে ছিঁড়ে বের হয়ে আসবে এই ব্যক্তির রুহ বের করে আনার অবস্থাটাও হবে ঠিক তেমন ভেবে দেখুন আপনার কাছে যদি কাটাময় কিছু একটা থাকে সেটা আপনি একটা ভেজা প্রসমের মধ্যে প্রবেশ করালেন এরপরে বিপরীত দিক থেকে টান দিবেন এটা আপনার সব কিছুকে চিড়ে ফেলবে এ কারণে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যখন এই টেনে বের করা হবে তখন যেন এটা মাংস এবং স্নায়ুকে চিড়ে ফেলবে কারণ এই আত্মা শরীর থেকে সহজে বের হতে চাইবে না এই আত্মা শরীর থেকে সহজে বের হতে চাইবে না কষ্ট আর দুর্ভোগ এমনই হবে পাপাচারি আত্মার পরিণতি মৃত্যুর পূর্ব মুহূর্তে এই ভয়ঙ্কর সময়ে একজন মুমিন ব্যক্তি তারাও চিন্তিত থাকবে তারাও এই মুহূর্তে চিন্তিত থাকবে আর তাই আল্লাহ সুহামতাল্লাহ তাদেরকে প্রশান্তি দেবেন এবং তাদেরকে সুসংবাদ দেবেন সেই ভয়ঙ্কর মৃত্যু মুহূর্তে আল্লাহ সুহামতাল্লাহ তাদেরকে প্রশান্তি এবং সুসংবাদ দেবেন আল্লাহ সুমতাল পবিত্র করে আনে এই সুসংবাদ দিয়ে বলছেন কৌলোমুত মুম ইক তু অলতু অ নিশ্চই জরা বোলে আমাদের পালন করতে প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো অর্থাৎ মুমিনদের আত্মা যখন আলি পর্যায়ে থাকবে তখনই তাদেরকে মৃত্যু ফেরেস্তারা জান্নাতের ওয়াদা সুসংবাদ জানাবে কাদেরকে। আল্লাহ বলছেন যারা বলেছে রব হিসাবে স্বীকার করেছে দিনের সরল পথ বাদ দিয়ে যারা ডানে বামে পথে চলার কোন অপচেষ্টা করেনি এরা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ তালতাহ সুসংবাদ দিচ্ছেন তারা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিয়েছে এবং তারপর এর উপর অটল অবিচল ছিল মসজিদে সপ্তাহে একদিন উপস্থিত আর বাকি ছয় দিন অনুপস্থিত এমন ব্যক্তি এরা ছিল না পাপ করার স্থানে নাইট ক্লাব কিংবা অন্য কোনো পাপ করার স্থানে তারা একদিন আর বছরের কিছু সময় ইতে কাপে কিছু সময় সিয়াম পালন করে বাকি সময় মদ খেয়ে এরকম যারা করেনি তাদের ক্ষেত্রে আলাহ সোমাদ মৃত্যুর পূর্ব মুহূর্তে সুসংবাদ জানিয়ে দিচ্ছেন আর যারা ছিল পাপাচারী ফাসিক বদ ব্যাপারেও একটি দেখো করে প্রহার করে তাদের মুখে এবং তাদের পশ্চাৎ দেশে আর বলে জ্বলন্ত আজাবের স্বাদ গ্রহণ করো এই হলো সেইসবের বিনিময় যা তোমরা তোমাদের পূর্বে পাঠিয়েছ নিজেদের হাতের উপার্জনের মাধ্যমে বস্তুত चार करें बर तुम निजे हाथी जाम तरह फलस्वरूप आज के तुम्हारे भयंकर अवस्था आता बीन रबा বলেন যে মৃত্যুর কথা স্মরণ করার মাঝে তিনটি উপকার রয়েছে মৃত্যুর কথা স্মরণ করার মাঝে তিনটি উপকার রয়েছে এক নম্বর হচ্ছে বা দিকে মনোনিবেশ করা দিকে মনোযোগী হওয়া। হচ্ছে বা অল্পে সন্তুষ্ট থাকা এবং মৃত্যুর যে স্মরণ করার মাঝে তৃতীয় তিন নম্বর উপকার রয়েছে সেটা হচ্ছে লাউশাহী আহ দুনিয়া বিদ্যুনিয়া অর্থাৎ দুনিয়ার জন্য ব্যস্ততা পেরেসানি এগুলো আপনি হবেন না দুনিয়ার জন্য ব্যস্ততা কমে আসবে এই তিনটি উপকার নিয়ে এখন আমরা ইনশাল আলোচনা করতে যাচ্ছি এক নম্বর হচ্ছে বা তার দিকে মহানিবেশ করা আপনি যদি মৃত্যুর কথা বেশি স্মরণ করেন আখিরাতের কথা ভাবেন তাহলে স্বাভাবিকভাবে আপনি এর জন্য প্রস্তুতি গ্রহণে উৎসাহ পাবেন এবং তবাহ করার ব্যাপারে বেশি বেশি আগ্রহী হবেন ছুটে যাবেন দুই নম্বর হচ্ছে মৃত্যুর কথা স্মরণের উপকার সেটা হচ্ছে অল্পে সন্তুষ্টি আল্লাহ আপনাকে যা দিচ্ছেন তা নিয়ে আপনি খুশি থাকবেন এবং তৃপ্ত থাকবেন কারণ আপনি জানেন যে এই দুনিয়া হচ্ছে অস্থায়ী আবাস তাই এখানে কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়েশ্লিষ্ট হতে হবে না আল্লাহ সুমাল আপনাকে যা দিবেন আপনি তাতেই বলবেন যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সন্তুষ্ট থাকবেন মৃত্যুর কথা স্মরণের তিন নম্বর উপকার হচ্ছে দুনিয়ার জন্য ব্যস্ততা এবং পেরেশানি কমে আসা আপনি এই দুনিয়ার ভোগ সূর্যের জন্য দৌড়াদৌড়ি মারামারি কাটাকাটি প্রতিযোগিতা এগুলো বন্ধ করে দেবেন এবং এটা আপনার মনে একটা প্রশান্তির জন্ম দেবে অনেকে আপত্তিকর অন্যায় কাজে লিপ্ত হয় তার কারণ হচ্ছে দুনিয়ায় সে আরামায়শ চায় ভোগ সূর্যের জন্য সে নিজেকে ছুটাছুটি ব্যস্ততার মধ্যে ব্যস্ত রাখে দুনিয়াটা আসলে ছোট আর আমাদের আপনার চাহিদা যাওয়া পাওয়ার মাত্রা অনেক অনেক বড় তাই কোনো কিছুই আমাদের মনকে সন্তুষ্ট করতে পারে না আল্লাহ রাসুল সাল্লাম যদি বনি আদমের কাছে এক পাহাড় স্বর্ণ থাকত তবু সে আরো একটি পাহাড় স্বর্ণের জন্য আবেদন করত এবং কোনো কিছুই আদম সন্তানের মন ভরাতে পারত না ধুলোবালি ছাড়া আর কোনো কিছু তাকে থামাতে পারে না হ্যাঁ এই ধুলোবালি ছাড়া কোনো কিছুই আপনার লোভকে সামলাতে সক্ষম নয় কারণ মানুষ যখন মরে গিয়ে ধুলোবালিতে পরিণত হয় তখন তার আর চাওয়া পাওয়ার কোনো কিছুই থাকে না তাদের চাওয়া পাওয়ার হিসাব শেষ হয়ে আসে তো আমরা যে বিষয়টি নিয়ে বলছিলাম যে মানুষ মৃত্যু ব্যাপারে চিন্তাশীল হবে সে পার্থিব জীবনের এই সাময়িক সম্পদ প্রতিপত্তির জন্য মারামারি করবে না যে মানুষের পরকালের জন্য আগ্রহী হবে সে দুনিয়ার জন্য পেরেশান হবে না কারণ দুনিয়া হচ্ছে অস্থায়ী পরকাল হচ্ছে স্থায়ী এগুলোর জন্য সে অস্থির হবে না সে তখন ভাবতে শুরু করবে এই দুনিয়ার সবই অস্থায়ী এগুলোর জন্য লোভ করে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার কিছুই নেই আপনি যদি ইতিহাসের একজন পাঠক হন তাহলে আপনি দেখবেন বিভিন্ন দেশ এবং জাতিগুলোর মধ্যে যে যুদ্ধ হয়ে আসছে বিভিন্ন যুগে সময়ে পরিস্থিতিতে যে যুদ্ধগুলো হয়েছে তা হচ্ছে সম্পদের জন্য সম্পদের জন্য যুদ্ধ কেউ যুদ্ধ করছে তেলের জন্য কেউ ভূমি রাষ্ট্র সেখানকার সম্পদের জন্য প্রাকৃতিক সম্পদ হস্তগত করার জন্য ন্যায়ের জন্য ন্যায্য যে যুদ্ধ জালিমের বিরুদ্ধে যুদ্ধ অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ সেই একমাত্র ন্যায্য যুদ্ধটি আছে সেটি হচ্ছে ইসলামিক জিহাদ কারণ এই যুদ্ধ হচ্ছে কেবল মাত্র আল্লাহ সুহামতাল্লাহর জন্য আল্লাহ সুমতালার বাণীকে উঁচু করার জন্য অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য তার সন্তুষ্টির জন্য এ ছাড়া আর যত ব্যস্ততা পেরেশানি যুদ্ধ মারামারি সবগুলোই হচ্ছে দুনিয়ার জন্য দুনিয়ার জন্য যুদ্ধ বর্তমান যুগে পশ্চিমা দেশগুলো ইসলামের জিহাদের ধারণার উপর আক্রমণ করে এবং তারা এমন একটা অবস্থান নেয় যেন তারা যেই দৃষ্টিকোণ থেকে যুদ্ধ করছে সেগুলো একেবারে ন্যায্য আর ইসলামিক জিহাদের ধারণা অন্যায় অন্য কিন্তু কেন তারা যুদ্ধ করছে তারা হয়তো কখনো বলতে পারে মানবাধিকারের মুখোশ পরে যে আমাদের যুদ্ধ হচ্ছে ন্যায় বিচার মানবাধিকার ইত্যাদি প্রতিষ্ঠা করার জন্য এটা আপনি যদি যুদ্ধের ক্ষয়ক্ষতির দিকে দেখেন তাহলে বিশ্বাসযোগ্য কোন কথা নয় কথা বিক্রি হয় না এটা বিশ্বাস করা সম্ভব নয় যে মানবাধিকারের জন্য আসলে কোথাও যুদ্ধ হচ্ছে যুদ্ধের ক্ষয়ক্ষতির দিকে লক্ষ্য করুন এই যুদ্ধগুলো কখনোই সাধারণ গণ মানুষের স্বার্থে নয় বরং হাতে গোনা কিছু লোকের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য কোন ভাবে এগুলো আমার আপনার অধিকার আদায়ের জন্য নয় বরং গুটি কয়েক সমাজের সুবিধা লোক যাদের কাজে লাগিয়ে তারা ব্যস্ত তারাই মানুষকে উসকে দিচ্ছে এক জাতির বিরুদ্ধে আরেক জাতির বিরুদ্ধে যুদ্ধ থাকার জন্য যদি আমাদের এই মূল আলোচনা যে বিষয়টি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা সেই বিভিন্ন যুদ্ধ কসবো তেসনিয়া বসনিয়া ফিলিস্তিন কিংবা কুইয়ের যুদ্ধের কারণে আলোচনা করতে আমরা বসিনি কিন্তু আপনি দেখবেন যে এই যুদ্ধ গুলো হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠার পতাকার নিচে কিন্তু আসলে এগুলোর পেছনের উদ্দেশ্য মানবাধিকার প্রতিষ্ঠা নয়। মানুষ যদি মৃত্যুর ব্যাপারে সত্যি বাস্তব চিন্তা করত। এবং সিরিয়াস হতো তাহলে তারা এই দুনিয়ার পেছনে এভাবে লেগে থাকতো না বরং তারা আল্লাহ যা দিয়েছেন তার উপর খুশি সন্তুষ্টি থাকতো আল্লাহ সুমতালা বলছেন মৃত্যু যন্ত্রণা নিশ্চিত আসবে এ থেকে তুমি যতই টালবাহানা করছি না কেন এর অর্থ হলো মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে আর এটা তুমি যতই এড়িয়ে চলতে চাও উত এটা আসবেই আমরা যতই পালিয়ে যন্ত্রণায় আক্রান্ত হলেন এবং নিজের সাথে একজক পানি রাখতেন আর সেখান থেকে নিজের হাত ডুবিয়ে নিয়ে নিজের মুখ মুছতেন এবং বলতেন লাহা ইহ লাহ ইহ এতটাই অনুভব করতেন যে তাকে পানিতে হাত ডুবিয়ে মুখ মুছে নিজের মুখমন্ডলকে শীতল করে নিতে হতো যেখানে রাসুল সাল্লাম এমন ভয় করতেন সেখানে আমার আপনার মৃত্যুর সময় কত কঠিন অবস্থা সৃষ্টি হতে পারে আর যারা অবিশ্বাসী হবে وَمَن ظَلَمَ سَنُزِغْرُ مِثْلَ مَا أَنزَلَ اللَّهُ وَلَوْ تَرَى إِذِ الظَّالِمُونَ فِي غَمَرَاتِ الْمَوْتِ وَالْمَلَائِكَةُ بَاسِطُو أَيْدِيهِمْ أَخْرِجُوا أَخْرِجُوا أَنفُسَكُمْ আর যারা কাফির তাদের পরিণতি কেমন হবে আর যদি তুমি দেখতে পেতে যখন অন্যায়কারীরা মৃত্যু যন্ত্রণায় থাকবে আর ফিরেজরা তাদের হাত বাড়াবে এবং বলবে বের কর তোমাদের অন্তরাত্মা আর তোমাদের দেওয়া হবে লাঞ্ছনাপূর্ণ শাস্তি যেহেতু তোমরা আল্লাহর বিরুদ্ধে বলে সত তার সীমা ছাড়িয়ে আর তোমরা তার আয়াত সমূহে অহংকার পোষণ করতে সবাইকেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে তবে সেটা সবার জন্য সমান নয় মৃত্যু যন্ত্রণার তীব্রতা সবার জন্য সমান নয় যারা অবিশ্বাসী বা কাফির তাদের এই যন্ত্রণা হবে সবচেয়ে বেশি তবে হ্যাঁ এমন কিছু মানুষ আছে যাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদের কোনো প্রকার মৃত্যু যন্ত্রণা অনুভব করতে হবে না খুব সামান্য তারা কারা রাসুল্লাহগণ রাসুল্লাহ সাল্লাহ বলেছেন শহীদদের মৃত্যু যন্ত্রণা হবে কেবল একটা পিঁপড়ের কামরের মতো আল্লাহ শহীদদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন মৃত্যু যন্ত্রণা থেকে তাদেরকে মুক্তি দিয়েছেন আর আজ আমরা সেই মর্যাদা থেকে উল্টো দিকে পালিয়ে বেড়াচ্ছি অথচ আমরা পালিয়ে মূলত মৃত্যুর দিকেই অগ্রসর হচ্ছি যখন কোনো ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যায় সে ইচ্ছা করে কামনা করে আফসোস করে আবার ফিরে আসতে যে কাফির সে চায় দুনিয়া আবার ফিরে এসে মুসলিম হতে আর যদি সে পাপি ব্যক্তি হয় তখন সে চায় যে তবা করে দুনিয়াতে নিজেকে সংশোধন করে যদি নিতে পারত এই সুযোগের জন্য সে আবার দুনিয়ায় আসতেছে। কিন্তু আল্লাহ সুমতলা বলছেন যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে আমার আমাকে দুনিয়াতে যাতে আমি সৎ কর্ম করতে পারি ভালো কাজ করতে পারি যা আমি করিনি না এ তো তার একটি কথার কথা মাত্র আর তার সামনে রয়েছে বার্জাক সেই দিন পর্যন্ত যখন তাকে পুনরুত্থান করা হবে তাদেরকে দুনিয়াতে সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তারা সেই সুযোগ গ্রহণ করেনি এখন অনেক দেরি হয়ে গেছে তারা ইচ্ছা করবে দুনিয়া ফিরে এসে ভালো কাজ করার জন্য যারা নিজেদের আল্লাহ সুমাতা বলছেন কাল্লা না এরপর আল্লাহ সুমাতা বলছেন তাদের আর পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং তাদের আর তাদের পিছনে ফিরে যাওয়ার মাঝখানে রয়েছে একটি বার্জাক একটি বাধা বা একটি পর্দা এখন মৃত্যুর পর যখন তারা শাস্তি নিজের চোখে দেখতে পাচ্ছে এখন অনেক দেরি হয়ে গেছে আর সুযোগ নেই দুনিয়াতে ফিরে যেয়ে নিজেদেরকে সংশোধন করে নেবার। আমরা প্রত্যেকেই এভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর যে যেকোনো দিন এই ফিরে যাওয়া যার কোনো সুযোগ নেই সেই দেয়ালটা আমার আপনার মাঝখানে এসে পড়বে আমাদের মৃত্যু হয়ে যাবে দুনিয়াতে ফেরে যাওয়ার আর আমাদের কোনো সুযোগ থাকবে না সেদিন আর আমাদের সামনে ফেরার কোনো পথ খোলা থাকবে না আগ পর্যন্ত আপনার নিজেকে সংশোধন করে নেওয়ার সুযোগ আছে কিন্তু যখন আপনি বুঝতে পারবেন যে আপনার মৃত্যু উপস্থিত তখন আর আপনার জন্য কোন সুযোগ থাকবে না কারণ আল্লাহ সুমতলা বলছেন অবশ্যই আল্লাহ তাদের তবাক কবুল করেন যারা ভুলবশত মন্দ কাজ করে এরপর অনতি বিলম্বে তবা করে এরাই হচ্ছে সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ মহাগ্ঞ রহস্যবিদ আল্লাহ বলছেন ইয়া তুবউ না মিনকারিব যার অর্থ অনতি বিলম্বে যাদের তবাক কবুল হবে আল্লাহ সুহামতাল্লাহ তার ক্ষেত্রে বলছেন ইয়া তবুনা মিনকারিন বা অনতি বিলম্বে ইবনে কাজি রাহেমাউল্লাহ এই শব্দটির ব্যাখ্যা দিয়েছেন যে কতটা সময় পর্যন্ত কত তাড়াতাড়ি তবা করলে সেটা কবুল হবে ই বলেছেন আল গারগার এর আগ পর্যন্ত তরজা খোলা আছে আল গারগারা আলগারগারা কি জিনিস আলগারগারা হচ্ছে সেই সীমাবার সেই মুহূর্ত যখন একজন মানুষের আত্মা দেহ ত্যাগের প্রস্তুতি নিয়ে নেয় সেই মুহূর্ত আসার আগ পর্যন্ত কেবল কারো তওবা কবুল হতে পারে এটাকে আল্লাহ সুম্মতলা বলেছেন ইয়াত বুনা মিনকারিব বা অনতি বিলম্বে তওবা করে তাই আল্লাহ সহ এদের আয়াতের পরবর্তী আয়তে আরো বলছেন আর এমন লোকদের জন্য কোনো তবা নেই আর এমন লোকদের জন্য কোনো মাথার উপরে আমি এখন তবা করছি আর তবা নেই তাদের জন্য যারা কুপুরী অবস্থায় মৃত্যুবরণ করে আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি অর্থাৎ মৃত্যু সময় ঘনিয়ে আসলে যে তো বা করা হয় তার কোনো মূল্য নেই যেমনটা হয়েছিল ফিরাউনের ক্ষেত্রে সে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যখন সে পানিতে ডুবে যাচ্ছিল তখন সে বলছিল এবার আমি বিশ্বাস করে নিচ্ছি যে কোনো মবুদ নেই তাকে ছাড়া যার উপর ইমান এনেছে বনি ইসরাহলরা বস্তুত আমিও তারই অনুগতদের অন্তর্ভুক্ত অর্থাৎ ফেরাউন বলছিল যে বনী ইসরা যে ব্যক্তির উপর ইমান এনেছে মুসা মুসা রবের উপর আমিও তাদের একজন হয়ে গেলাম তার অন্তঃ অনুগতদের একজন হয়ে গেলাম কিন্তু আল্লাহ সুমত্লা এই কথার জবাবে কি বলছেন আল্লাহ বলছেন এখন এ কথা বলছো অথচ তুমি ইতুই পূর্বে না ফোরমানি করেছিলে এবং প্রথ বষ্ট ছিল আল্লাহ সুমতাল তার এই তবা গ্রহণ করেননি কারণ আত্মার দেহ ত্যাগের আগে এটা করা হয়নি আমরা দেখেছি আমাদের আলোচনায় যে মৃত্যু কোনোরপ ঘোষণা ছাড়াই এসে উপস্থিত হয় কোনো প্রকার আলটিমেটাম দেওয়া হয় না মৃত্যুর ফেরস্তা আপনাকে কোনোরকম অ্যাপয়েন্টমেন্ট দিবে না কোনো পূর্ব নোটিশ আপনাকে জানাবে না হঠাৎ সে এসে উপস্থিত হবে আর তখন এই সাক্ষাৎকে মৃত্যুর ফেরিস্তা মালাকোল মামতের সাথে সাক্ষাৎকে বাতিল করে দেওয়ার বিন্দুমাত্র সুযোগ আপনার হাতে উপস্থিত থাকবে না আপনি যতই চেষ্টা করুন না কোনো যেভাবে চেষ্টা করুন না কেন মৃত্যুকে ফেরানোর কোনো সুযোগ আপনার নেই যদি মৃত্যু কোনো ধরনের আগাম বার্তা না দিয়ে আমাদের কাছে এসে হাজির হয় তাহলে তওবা করার ঠিক সময় কখন আল্লাহ যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি তারা যেন তাদের মতো না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে এরপর তাদের অন্তকরণ কঠিন হয়ে গেছে তাদের অধিকাংশই এই এটাই হচ্ছে পাপাচারী দবা করার সঠিক সময় কারণ বলা হয়েছে এই বুড়ো হয়ে এরপরে তওবা এমনটি নয় আপনি যদি কুরআন পড়েন তাহলে দেখবেন যে সমস্ত আয়াতে কিয়ামত সেই ভয়ঙ্কর শাস্তির দিনে লোকদের আত্মচিৎকার আর্তনাদের কথা আহাজারি আফসোসের কথা এসেছে তাদের পেছনের। যে মূল কারণ ছিল তার কারণটা হচ্ছে তাসভি তাসভি মানে গরিমসি করা কালক্ষেপণ করা যে এখন করব না আগামী দিন অমুক দিন তখন থেকে একটু সময় নিয়ে নেই এরপর থেকে আমি নিজেকে সংশোধন করে দেব এই গরিমসি বা কালক্ষেপণ করাটাই হচ্ছে একজন মানুষের কেয়ামতের দিন আফসোসের কারণ হবে কেয়ামতের দিনে মানুষগুলো বলতে থাকবে হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ফেরত পাঠান যেন আমরা ভালো কাজে খরচ করতে পারি তারা বলবে আমাকে ফিরিয়ে নিন যেন আমি সৎ কাজ করতে পারি এর সবই হচ্ছে সময় সুযোগ থাকার পরেও গরুমুশি করে সেগুলো নষ্ট করার জন্য করা আফসোসের কথা বলেছেন মান আল্লাহ অমান আল্লাহ আলী কা আল্লাহ হরিহাল্লাহা আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ সাক্ষাৎ কামনা করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসেন এবং যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে অপছন্দ করে আল্লাহ তার সাথে দেখা করতে অপছন্দ করবেন আইসার রাজন হ্যাঁ যখন এই কথা শুনলেন তখন তিনি বললেন যে আমরা কোন মানুষই তো মৃত্যুকে পছন্দ করি না অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন যে কেউ যখনই মৃত্যুকে ভালোবাসি না কেউ যখন মৃত্যুকে চায় না তার মানে কেউ তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইবে না আমরা মৃত্যুকে অপছন্দ করি তার মানে কি এই নয় যে আমরা আল্লাহ সাক্ষাৎ অপছন্দ করছি কারণ মৃত্যু ছাড়া আল্লাহ সাক্ষাৎ সম্ভব নয় আল্লাহ রসুলাম তাকে সুদ্রে দিয়ে বললেন যে আমি তো এটা বুঝাইনি মুমিন ব্যক্তি যখন মৃত্যুর কাছে এসে পৌঁছে যাবে তখন তার কাছে এই খবর পৌঁছে দেয়া হবে যে আল্লাহ তার উপর সন্তুষ্ট এবং আল্লাহ তাকে সম্মানিত করবেন এটা শুনে তার কাছে সেই মুহূর্তে সবচেয়ে হবে যে দিকে অর্থাৎ মৃত্যুর দিকে অগ্রসর হবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎকে সে তখন ভালোবাসবে এবং আল্লাহ এই অবস্থায় সেই বান্দার সাথে সাক্ষাৎকে ভালোবাসবেন কিন্তু যখন একজন কাফের মৃত্যুর কাছে কাছে এসে উপস্থিত হবে তখন তাকে বলা হবে আল্লাহ তোমার উপর রাগান্বিত এবং আল্লাহ তোমাকে শাস্তি দেবেন এটা শোনার পর তার কিছুতেই মৃত্যুবরণ করতে ইচ্ছা করবে না এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই বিষয়কে সে ভীষণ করা শুরু করবে আর তাই আল্লাহ সুভান্ত আল্লাহ তার সাথে দেখা করতে অপছন্দ করবেন এমনকি মৃত্যুর পরেও জানাজা সওয়াতের পর যখন কাঁধে করে লাশ বয়ে নিয়ে যাওয়া হয় তখন তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আল্লাহ রাজু সাল্লাম বলেছেন মানুষ ছাড়া প্রত্যেকে মৃত ব্যক্তিদের এই কথাগুলো শুনবে এবং মানুষ যদি এই কথাগুলো শুনতে পেত তাহলে তারা ভয়েই মৃত্যুবরণ করত। জীবিত ব্যক্তিরা ভয়েই মৃত্যুবরণ করতো যদি এই পাপি ব্যক্তির চিৎকার তারা শুনতে পেত সে চিৎকার করে বলতে থাকবে তোমরা আমাকে নিয়ে নিয়ে সেই সেই মৃত্যুকে মৃত্যুকে হয় হয়। বলতে যা ভয়ের এটাই হতে পারতো আমাদের বাস্তবতা যদি আমরা এই পাপি ব্যক্তির কথা শুনতে পারতাম যে চিৎকার করতে করতে বলছে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কারণ তার সামনে ভয়ঙ্কর শাস্তি রাজাব অপেক্ষা করছে কিন্তু আমরা এগুলো জানি না এই শব্দ कबरबास आवाज सुनते आवेदन करी कारण भय करी से आवाज़ सुनले कबरबास चित्कार से आवाज़ सुनले तुम्हारा क्यों ही मृत व्यक्ति के कबर दाहस करते